শ্রোতা আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকি মাসাইল নিয়ে মাসাইল যখন আমরা শুরু করতে যাব তখনই আমাদের পবিত্রতার কথা এসে যায় কারণ हाँ इबादत मूल जो बेपार दैनदिन जो इबादत से सलाादाय कारण सदा तीन पर ही इसलाम प्रथम रकम हम सदा तीन पर सालताादाय मान इसमाम जो द्वितीय सदा दिन पर হ্যাঁ প্রথম অথবা ইসলাম দ্বিতীয় কারণে প্রথম আলোচনা হবে পবিত্রতা নিয়ে আবার পবিত্রতা অর্জন করতে পানির প্রয়োজন আছে হ্যাঁ সুতরাং পবিত্রতা এবং পানি নিয়েই প্রথম আলোচনা শুরু হবে এবং এর অধীনে কয়েকটা মশালা আছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পবিত্রতার গুরুত্ব এবং প্রকার নিয়ে আলোচনা হম পবিত্রতা আসলেই এটা সালাতের চাবি হিসেবে ধরা হয় হম সালাতের চাবি যেরকম চাবি ছাড়া ঘর খোলে না এরকম ভাবে পবিত্রতা ছাড়া সালাত কবুল হবে না এবং সালাতের হচ্ছে পবিত্র দর্জন করা এবং শর্ত অবশ্যই মাস সুতের আগে আসতে হয় মানে যেই জিনিসের সেই জিনিসের আগে শর্তটা পাওয়া যেতে হয় এই কারণে পবিত্রতা অবশ্যই অনিবার্য এবং পবিত্রতার আলোচনা অবশ্যই দরকার এই পবিত্রতা আবার দুই দুধরনের যেটাকে তা বলা হয় সেটা হচ্ছে অন্তরের পবিত্রতা অন্তরকে সিডি থেকে পুকুরি থেকে মুনাফিটি থেকে এবং যে কোনো গুণা থেকে মুক্ত করতে হবে যেই আপনার জিনিসগুলো অন্তরের মধ্যে ঝং ফেলে সেগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে এবং যতক্ষণ বিতর্কতা পবিত্রতা আপনার অর্জিত না হয় এই কারণে মোসিকদেরকে আল্লাহ না পাক বলেছেন আল্লাহ সুরে তো আবার আঠাশ নম্বর আয়তের মধ্যে বলেন যে মুর্শিকরা নিশ্চয়ই তারা নাপাক পাক সুতরাং তাদের তারা যখন ভিতর নাপাক না পাক যতই তাদের কৌশল হোক তারা কখনো পবিত্র পারে না দ্বিতীয় নম্বর যে পবিত্রতা সেটা হচ্ছে না করতে পবিত্রতা বা নদাফা বলতে যেটা আমরা বুঝি বা তাহারা বলতে যেটা আমরা বুঝি হ্যাঁ সেটা হচ্ছে নদাফা মানে পরিচ্ছন্নতা যে তাহারা মানে পরিচ্ছন্নতা এবং আপনার ময়লা থেকে পবিত্র হওয়া दूर आप दूर कर नापा सर जावा हादास दूर ए नापा के दूर करा दुटा हमारे पवित्रतार এবং নটাও দূর হতে হবে এখন এরতেভাই হাদাস দ্বারা কি বুঝানো হয় সেটা আমরা বুঝব। যে হাদাস শব্দের আসল অর্থ আছে যে এমন একটা বৈশিষ্ট্য যেটা আপনার নামাজকে বাধার সৃষ্টি করে হ্যাঁ মানুষকে একজন মানুষ যখন এই বৈশিষ্ট্য তার মধ্যে থাকে তখন সে ছাড়া একটি বৈশিষ্ট্যের নাম যেটা মানুষের সাথে সম্পৃক্ত হয় হ্যাঁ কারণবশত সবসময় যে মানুষ একবারে হ্যাঁ আপনার নাপাক থাকে তা না এই কারণ বিশেষে এটা ঘটে যায় এবং এটা দূর করা সম্ভব কিসের মাধ্যমে আপনার পানির মাধ্যমে মানে বীর্যপাতের কারণে তার শরীর কি অপবিত্র হয়ে গেছে পুরোপুরি ভাবে হ্যাঁ সুতরাং এটা হাদাস আকবর এটা দূর করতে হলে আপনাকে পুরো শরীরকে ধৈত্য করতে হবে মানে গোসল করতে হবে আর যদি হাদাসটা ছোট হয় हाँ जो अपवित्रता छोट आकार नियत समय धुले ही वजूर अंग समूह हिसाब से चिन्हे एन कथा हम पानी दिए तो धोब जदि पानी ना पावाथवा पानी जदि व्यवहार करते क्यों अक्षम है तेल तरह विकल्प दिखे जो म्यवहार करते हम्म আমরা সামনে তাই মোম্মের অধ্যায়ের মধ্যে ইনশাল আলোচনা করব তাইলে আমরা প্রথমত পবিত্র তার যে পারিবেশিক সংখ্যার মধ্যে বলছি হাদাসকে দূর করা এই হাদাসটা দুই প্রকার জানলাম একটা হচ্ছে বড় হাদাস হচ্ছে ছোট হাদাস হ্যাঁ বড় হাদস মানে কি যেই আপনার বৈশিষ্ট্যের কারণে একজন ব্যক্তির পুরো শরীর হয়ে যায় আর কিছু নির্দিষ্ট প্রভাবিত করে এবং সেটা ধুলেই সেই পবিত্রতা অর্জন হয়ে যায় এখন কথা হচ্ছে দ্বিতীয় অংশ আপনার এই দ্বিতীয় অংশ যে সেটা হচ্ছে খাবার মানে নাপাক দূর করা এবং এটা পারিপার্শিক সংজ্ঞা যে হাদাস দূর করা এবং খাবাস দূর করা হাদাস দূর করা এটা শরীরের সাথে সম্পর্ক আর খাবাস এটা শরীরের সাথে হতে পারে জাগার সাথে হতে পারে এবং কাপড়ের সাথে হতে পারে মানে আরেকটা হচ্ছে আপনার নাপাক থেকে পবিত্রতা হম সরাসরি যেটা বাহ্যিক নাপাক সেটা থেকে পবিত্রতা সেটা আপনার শরীরের মধ্যে হতে পারে আরেকটা কাপড়ের মধ্যে হতে পারে আরেকটা জাগার মধ্যে হতে পারে তাইলে হাদাস যেটা এটাকে আপনার কি বলা হয়কে সে পবিত্র করে ফেলছে নিজের হ্যাঁ লিঙ্গ বুজার ধুয়ে ফেলেছে তাইলে সে আপনার কি নাপাকটাকে দূর করে ফেলেছে তারপরে শরীয়ত বলে সে সাবাত করতে পারবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সে না করবে তাইলে দ্বিতীয়টা হচ্ছে হাদাস হাদাসটা সে বিধানগত না পাকি তার শরীরে এখন না পাক নেই কিন্তু বিধানগত ভাবে সে না এরকমভাবে সে আপনার সবাস করেছে বীর যা লেগেছে শরীরে তা ধুয়ে ফেলেছে সে আপাতত সে নাপাক দূর করে ফেলেছে তারপরে আপনার বিধান হচ্ছে যে তার পুরো শরীর নাপাক হয়ে গেছে সুতরাং তাকে সাদা তাদের করতে হলে তাকে গোসল করতে হবে তাইলে এই যে আপনার নাপাকের যে বিধানগত যে নাপাকি সেটাকে আরবিধি হাদাস বলা হয় এই হাদাসকেও দূর করতে হবে পবিত্রতার জন্য আর খাবার তা এখন হচ্ছে হাদাসটা আবার দুই প্রকার যেটা বলছি যেটা শরীরের সাথে সম্পর্ক সম্পর্কিত যেটাকে বিধানগত অপবিত্রতা নামে আমরা উল্লেখ করেছিলাম একটা হচ্ছে ছোট ধরনের হাদাস হ্যাঁ যেটার কারণে ওজুর দ্বারা সারে না সেটার জন্য গোসল করা বাধ্যতামূলক এখন হচ্ছে আরেকটা হচ্ছে খাবাস যেটাকে বলছি মানে বাহ্যিক যে নাপাক। সেটা আবার খাবাস তিন প্রকার একটা যে খাবাসটা দুইলে সরে যায় যেমন আপনার যায়। আর কিছু খাবার যেটা আপনার পানি ছিটিয়ে দিলে হয় যেমন আপসে আপনার দুগ্ধ পান করা বাচ্চা যে ছেলে বাচ্চা হ্যাঁ তার আর কোনো জিনিস না পান করলে তার যে প্রস্রাব আছে সেটাকে আপনার হম পানি ছিটিয়ে দিলে হয় से पानी छिटी दी चले किस मुझे फिलहाल चले हमें पवित्रता सम्पर्क केवडिया शब्दी अर्थ बोले তারপর বাহ্যিক না পাক এবং প্রত্যেকটা দূরীকরণ নিয়ে আলোচনা করেছি আশা করি ইতিমধ্যে এই সম্পর্কে একটা হালকা আইডিয়া হয়ে গেছে আল্লাহ জরিয়ত ভালোভাবে বুঝাতে